इट तहज और तारावी थे भिन्न धरण इबादत और इबादत तो पान्डा विभिन्न बंदा प्रति सुदृष्टि राखें जरा हे पालन करता ईमान एने गुना क्षमा कर दाओ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 अपनारिक समस्या थकेबकिछ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 আর হে আমার কম তোমরা তোমাদের পাপের জন্য তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো অতঃপর তারই নিকট নিবিষ্ট হ তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে আরো শক্তি প্রদান করে তোমাদের শক্তিকে বর্ধিত করে দেবেন সুরাহুদ আয়াত বায়ান্ন प्रदान शक्ति के देवे एमकि चाकु पदोन्नति यूनिटी एडमिशन जीवन के उपभोग करते चान देख की बोले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 এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক ভোরের ঠিক আগের সময়টাকেই কেন এমন বিশেষ গুরুত্ব দেয়া হল আমরা জানি স্তিক যে কোনো সময়ই করা যায় কিন্তু এই সময়ের বিশেষ গুরুত্ব কেন কারণ এটি হল দিনের শুরু আপনার দরকার পরিচ্ছন্ন একটি শুরু যাতে আল্লাহ আপনার দিনকে বারাক্কা দিয়ে ভরে দেন এ থেকে বঞ্চিত না করেন দিন শুরু করার মুহুর্তেই আপনি পরিচ্ছন্ন আমল নামা নিয়ে শুরু করছেন ফলে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 যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে আল্লাহ বলেছেন ইয়া তাফাক্করুন তাফাক্ষুর মানে কি তা হলো চিন্তা কর তারা আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে গভীর ভাবনা করে তারা যখন এ চিন্তাভাবনা করে এই চিন্তা তাদের কোথায় নিয়ে যায় আল্লাহ আয়াতের পরের অংশে কি বলছেন দেখুন হে আমার রব আপনি এসব বৃথা সৃষ্টি করেননি আপনি পবিত্রতম অতএব আমাদেরকে চাহান্নাম হতে রক্ষা করুন আলে ইমরান আয়াত একশো তারা যখন চিন্তাভাবনা করে তখন তাওহিদ নিয়ে সঠিক উপসংহারে আসে এটি তাদের মনে তাওহিদ প্রতিষ্ঠা করে কোরআনে অন্য অনেক আয়াত আছে যা চিন্তাভাবনা করতে উৎসাহিত করে এমন শত শত আয়ত আছে আল্লাহ বলছে ওর অন ও কুসরি জালফি হু জৈনিস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 পরে আয়তেই আল্লাহ আরো বলছেন ওফিল অর্মু তৈরু অজন্য তুমি নিয় সুন্ন অয় শনি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 আর আব্দুল্লাহ ইবনে মোবারক সাহালকে জিজ্ঞাসা করলেন তার ভাবনা তাকে কোথায় নিয়ে গেল। সাহাল বললেন আমি পুলসিরাতের উপর ছিলাম সাহাল ভাবছিলেন জাহান নামের উপর তিনি কি করে পার হবেন তা নিয়ে মুসনাদ আহমাদ ও তীরমিজির এক হাদিসে আনাসরদিয়ালু আনহু রসুল্লাহ সাল আলাইস্লামকে জিজ্ঞাসা করলেন আখের রাতে আমি আপনার সাথে কোথায় দেখা করবো যাতে আপনার সাথে সাফাত পেতে পারি রসুল্ল সাল্লাম বললেন তুমি আমাকে পুলসিরাতের ধারে দেখবে তিনি বললেন যদি সেখানে না পাই তিনি সাল্লু আলাইহাল্লাম জবাব দিলেন তাহলে মিজানের কাছে তিনি বললেন সেখানেও যদি না পাই তিনি সাল্লু আলাইহাসাল্লাম বললেন তাহলে হাউজে কাউসারের ধারে আপনার কি মনে হয় আখিরাতের ব্যাপারে দীর্ঘ সময় যাবত গভীর চিন্তাভাবনা না করলে এমন প্রশ্ন কেউ করতে পারে আপনার উপর আল্লাহর অনুগ্রহসমূহ নিয়ে চিন্তা করুন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 দুনিয়াবীর সব বিষয় থেকে নিজেকে পৃথক করে আল্লাহর দিকে নিয়ে যাওয়া এই সকল ইবাদতের প্রতিটি কথা কোরআনে আছে আল্লাহ বলছে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 तीन रकम तबाद तुला एक हल ख्रीटान धर्मजाजक जाप्रयोजन सबकिू फेले वि दूरे को गीर्जाय अवस्थान कर आल्ला मानुष के सृष्टि कर उपयोगी और विरा इसलम अंश ख्रीस्टान धर्मजाजक गीर्जाय तब्ध कर रखे तातेष्ठ इबादतकारी बरम शिशुकामी तैरी है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 দুনিয়াকে পেছনে ফেলে আল্লাহর জন্য সময় ব্যয় করুন পাঁচ মিনিট দশ মিনিট ২০ মিনিট যাই হোক না কেন ইবাদত নামাজ জিকির তু আন্তলা করা ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়া হল তাবাত্তুল আর দিন ও রাতের মধ্যে উপযুক্ত সময় হল রাতের শেষ এক তৃতীয়াংশ তৃতীয় প্রকারের তাবাত্তুল হলো মনকে আল্লাহর প্রতি পরিপূর্ণরূপে সমর্পণ করে দেয়া যিনি আমদ উম্মার খুব কম মানুষই পেয়ে থাকে शारिका उपस्थित आंतु तर घ मने मन से भावसे कथागुलिता हालाल ना हराम यहाँ सन्तुष्ट करें असंतुष्ट बाह्यिक भाव तक देखे को पार्थिव कष्टर कारण दुखी मन होते কিন্তু অন্তরে তার আল্লাহর নির্ধারিত তার তীরকে গ্রহণ করে নিয়ে খুশি ও সন্তুষ্ট আছে মোট কথা হল তিনি এমন ব্যক্তি যিনি শারীরিকভাবে আপনার সাথে আছেন কিন্তু আত্মিকভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য গভীর চিন্তায় বিভোর তিনি একই সাথে উপস্থিত এবং অনুপস্থিত এটি এহসানের স্তরসমূহের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ যেন আমাকে এবং আপনাকে এই স্তরে উন্নীত হওয়ার দৌফিক দিন وصلى الله على سيدنا محمد وعلى آله واسحابه وسلم الحمد لله رب العالمين